أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وَلَا يُمَاتِنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي دَعَوَلَهُمْ وَلَا يُنْدِنَنَّهُمْ مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَ نَنِي لَا يُشْرِكُونَ بِشَيْءٍ وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ আলহামদুলিল্লাহ অশেষ মেহরানি যে আমরা নিয়মিতভাবে দার্সুল কোরানে বসার সুযোগ পেয়েছি যার মাধ্যমে আমরা কোরআন মজিদকে সরাসরি জানা এবং বুজার সুযোগ পেয়েছি সরাসরি কোরআন মুজিদ জেনে বুঝে আমরা আমাদের নিজেদের জীবনে পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে আমরা যেই প্রচেষ্টা চালানোর সুযোগ পেলাম আল্লাকে তৌফিক দান করলেন এই জন্য রাব্বুল আলমিনের সুক্তি আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আমি এখন সুরাতন নোরের পঞ্চান্ন নম্বর আয়াত তেলাও করেছি তিনি জমিনে کردا کرم تھی اوشی দান دان کر पूर्वे जरा इमान साल अदिकारी तीय क्षमता दान्ला दिन केकल मुमी प्रतिष्ठित कर दिन तल्लाह मनोनीत कर এবং তাদের তাদের ভিত্তিকে নিরাপত্তার দ্বারা তিনি পরিবর্তন করে দেবেন তারা আমার এবাদতি করে এবং আমার সাথে কারো কাউকে শরিক করে না এরপরও যারা যারা কুফরি করে তারাই হচ্ছে আল্লাহ সুবহানা হো তায়লা এই আয়াতের মাধ্যমে আল্লাহ দিন ইসলামকে দুনিয়ায় বিজয়ী করা এবং ইমান এবং আমলে সালের অধিকারী লোকদেরকে দুনিয়ায় আল্লাহ প্রতিনিধিত্ব দান করার ব্যাপারে করেছেন। আল্লাহ ঘোষণা করছেন আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের মধ্য থেকে যারা ইমানের অধিকারী হয়েছে এবং আমলে সালের অধিকারী হয়েছে তাদের জন্য ওয়াদাটা কি ফিল হুমকিল তিনি তাদেরকে দুনিয়ায় প্রতিনিধিত্ব দান করবেন আল্লাহর পক্ষ থেকে খেলাফত দান করবেন রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে দান করবেন কামাস তখলাপাল্লা কাবলিহিম যেইভাবে তাদের পূর্বেও তাদেরই মতো যারা ইমান এবং আমলে সালির অধিকারী হয়েছিল তাদেরকে তিনি দুনিয়ায় প্রতিষ্ঠিত করেছিলেন খেলাফত দান করেছিলেন রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন এই আয়াতটি রাসুল্লাহ সাল্লাই মাধ্যমে আল্লাহ এই দুনিয়ায় দিনকে বিজয়ী করার যে ঘোষণা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহর এই ওয়ায়দা রাসুল উল্লাহ সাল্লু আলহাসাল্লামের যুগ থেকেই শুরু হয়ে গিয়েছিল রাসুল্লাহ সাল্লু আলহ্লাম নবত প্রাপ্তির পর মক্কায় ১৩টি বছর অতিবাহিত করেন প্রথম তিনটি বছর গোপনে গোপনে দাওয়াত প্রদান করেন এরপরের তিনটি বছর প্রকাশ্য প্রদান করেন। এরপর তিন বছর চার মাসে আবু তালিবে বন্দিত্ব বরণ করেন আর এরপরই শুরু হয় প্রকাশ্য দাওয়াত এবং জুলুম নিপীড়নের চরম এক অবস্থা যেই কঠিন অবস্থায় যারা ইমান এনেছিলেন সাহাবাইকের আমায় তাদের বসবাস করাটা হয়ে গিয়েছিল এই জন্য নিজের জন্মভূমি ছেড়ে তারা আল্লাহর দিন মানার জন্য হিজরতের অনুমতি চাইতে থাকলেন থাকলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে এক পর্যায়ে রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলি সাল্লাম অনুমতি দিলেন একদল নারী পুরুষ হিজরত করলেন আবিসিনিয়ায়। এরপর রাসুলুল্লাহ সাল্লু আলি সাল্লাম মক থেকে গেলেন কঠিন বিপদের মধ্যেও মধ্যেও আবু বুকর রাজি আনহু হিজরত করার উদ্দেশ্যে তিনি মক্কা ছেড়ে বের হয়েছিলেন রাস্তায় ইবনে দাগানা নামে একজন সম্ভ্রান্ত ব্যক্তি আবু বকরের সাথে দেখা হলে জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যাচ্ছেন তিনি বললেন আমার গোষ্টের লোকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি আমার জন্মভূমি মখ্যা ছেড়ে হিজরত করছি। ইবনে দাগানা তখন বললেন বললেন আপনার মতো সম্ভ্রান্ত ভদ্র সম্মানিত ব্যক্তি যদি মক্কা ছেড়ে চলে যায় মক্কাবাসীর যে আর কোনো ইজ্জক সম্মানই আর অবশিষ্ট থাকবে না তখন ইবনের দাগানা আবু বখর রাজি আল্লাহকে অনুরোধ করে তিনি ফিরিয়ে নিয়ে আসলেন এবং তিনি বললেন যে আমি আপনার দায়িত্ব নেব মক্কাবাসীর কাছে সে ইবনে দাগানা নেত্রাজ কাছে তাদেরকে খুব তিরস্কার করলেন যে তোমরা এমন চরম জুলুমের পর্যায়ে পৌঁছে গিয়েছো। দুনিয়ার মধ্যে তোমাদের যে সম্মান ইজ্জত ছিল কাবাগড়কে কেন্দ্র করে দুনিয়ার মানুষ কাবায় আসত নিরাপদে তারা এখানে আল্লাহ গরে ইবাদত করত ব্যবসা বাণিজ্য করত আর এর মধ্যে তোমাদের জীবিকাটাও নিহিত ছিল তোমরা সম্মান ইজ্জত পেয়েছিলে তোমরা তোমাদের নিজেদেরই গুত্রের অতি ভদ্র এবং সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি আবু বকর তাকেও তোমরা তোমাদের শহর থেকে বের করে দিচ্ছ তোমরা তো অতি নিচু পর্যায়ে পৌঁছে গিয়েছি বলে তাদেরকে ভীষণভাবে তিরস্কার করলো একপর ইবনে দাগানা বলল যে আমি আমি তার দায়িত্ব নিয়েছি তো সেখানকার একটা সামাজিক প্রথা ছিল কেউ যদি কারো দায়িত্ব গ্রহণ করত কেউ তার সাথে কোন ধরনের দুর্ব্যবহার করত না করত না এরপর তিনি হিজরত করার করার একটা মানসিকতা পোষণ করতেন এজন্য ওখানকার মুসলমানগঞ্জ যেহেতু পূর্বেই হিজরত করে হাফসায় চলে গিয়েছেন তার অবস্থা দেখে রাসুল্লাহ করলেন তুমি অপেক্ষা করো এই কথা শুনে আবু জানতে চাইলেন আমি কি আপনার হিজরত পর্যন্ত অপেক্ষা করব তিনি বললেন হ্যাঁ আবার জানতে চাইলেন আপনিও কি হিজরত করবেন তখন তিনি বলেন আল্লাহর নির্দেশে অপেক্ষায় আছে এয়ারপোর্ট থেকে আবু বকর রাজিয়াল রাসুল কখন তাকে ডাক দেন হিজরতের জন্য এই অপেক্ষায় থাকেন আর হিজরত করার জন্য দুইটি উঠ তিনি লালন পালন করতে থাকেন যত্ন করতে থাকেন যাতে দীর্ঘ পথ এই তাদেরকে বহন করে নিয়ে যেতে পারে নিরাপদে নিরাপদে দুইটি উঠ তিনি লালন পালন করতে থাকেন এক পর্যায়ে এক পর্যায়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইকে আল্লাহ নির্দেশ দেন হিজরতের এই হিজরতের কাহিনীগুলো এর আগে আমি আলোচনা করেছি এই জন্য এই বিষয়গুলো এখন পুনরাবৃত্তি করছি না আল্লাহর ওয়াদা ছিল আল্লাহর দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করা এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইভাকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন তিনি মদিনায় হিজরত করে আসলেন মদিনাবাসীদের মধ্য থেকে পূর্বেই একদল মুসলমান তারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং তারা আকাবার রাত্রিতে মিনার নিকটবর্তী পাহাড়ের গুহায় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে বাই নিয়েছিলেন এই বিষয়গুলো আমি আগে আলোচনা করেছি তাদেরই প্রচেষ্টায় মদিনায় দিনের দাওয়াত ব্যাপক আকারে প্রচার হয়ে গিয়েছিল আর এরও একটা পটভূমিকা ছিল মদিনায় ইহুদি আলেমরা বসবাস করত মদিনার আশপাশে ইহুদিদের বড় বড় আলেমরা ছিল যাদের মধ্যে তারহিদ রেসালাত আখেরাতের মূল আকিদাগুলো ছিল তারা আল্লাহ রাসুল পরকাল এই সকল বিষয়ে এর আকিদাগুলো জনগণের কাছে প্রচার করত এতে করে সাধারণ মানুষ এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে পূর্ব থেকেই জানা ছিল আর রাসুল্লাহ সাল্ল আলাম যখন যখন এই দাওয়াতি প্রদান করছেন এই তাদের পূর্বের জানা বিষয়গুলো হওয়ার কারণে তারা ইসলাম গ্রহণ করে এবং ইহুদি আলেমগন জনগণকে তারা ভয় দেখাতো যে তোমরা এখন আমাদের অমান্য করে চলছ আমাদের কথা শুনছো না কিন্তু বেশি দিন তোমরা এইভাবে থাকতে পারবে না ওচিরেই শেষ নবী যাচ্ছেন। কারণ তাওরাতে সব বর্ণনা দেওয়া হয়েছিল আর এই বর্ণনার কারণে সেই আলেমরা অপেক্ষায় ছিল রাসুলের আগমনের তবে তাদের ধারণা ছিল তিনি আসবেন আসবেন ইহুদি বংশে কারণ আল্লাহ এত বেশি সংখ্যক নবী পাঠিয়েছেন বন ইসরায়েলের মধ্যে আর কোন গুত্রের মধ্যে এত নবী নাই। এই বন ইসরায়েলের নবুয়তের ধারাবাহিকতার কারণে তারা মনে করেছিল শেষ নবী বন ইসরায়েলের মধ্যেই আঁকবেন কিন্তু যেহেতু তিনি তাদের ইহুদি গুপ্তের মধ্যে না এসে সরাসরি আরবের কুরাইশ থেকে এসেছেন এই কারণে তারা এখানে যেহেতু তাদের কাছ থেকে ইসলাম কবুল করে রাসুল্লাহ সাল্লু মক্কায় ১৩টি বছরে যে দাওয়া দিয়েছিলেন মৌলিক যে দাওয়াটা ছিল সেটা হল ইমানের দাওয়াতের মূল বৃত্তিটা ছিল মানুষের মধ্যে আল্লাহর উলুহিয়ত রবুবি আল্লাহর আসমা ও সিফাত এর বিষয়গুলো মানুষের কাছে স্পষ্ট করেছেন দ্বিতীয়ত মোহাম্মদ সল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তিনি রাসুল আল্লাহর পক্ষ থেকে মনোনীত মানব জাতির জন্য এই ঘোষণাটা প্রদান করলেন তৃতীয় হল দুনিয়ার জীবনই শেষ নয় সকল মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে মৃত্যুর মাধ্যমে মানুষ শেষ হয়ে যায় না মানুষ তার একটা অবস্থার পরিবর্তন করে শুধুমাত্র তার অবস্থানের পরিবর্তন হয় নিঃশেষ হয় না এই দুনিয়া থেকে সে বিদায় নেয় নেই কিন্তু তার অনন্ত কালের জন্য চিরন্তন জীবনের দিকে সে এগিয়ে যায় মানুষ দুনিয়ার জীবনে যা কিছু করে এ সব কিছুর বিচার বিশ্লেষণ হিসাব নিকাশ এর জন্য সুনির্দিষ্ট একটা দিন আছে সেই দিনের ব্যাপারে মাহসারের ব্যাপারে রাসুল্লাহদের অবহিত করেন এই মৌলিক তিনটা বিষয় ইমানের রহিদ রেসালাত এবং আখেরাতের এই দাওয়া প্রদান করেন এটা হল মূল ইমান যারা এই ইমান আনোয়ন করে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে এবাদতের যে নির্দেশ দেওয়া হয় সেই আল্লাহর পক্ষ থেকে যে আমলগুলো জীবনের পরিচালনার ক্ষেত্রে যে হুকুম হকামগুলো মেনে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় দেওয়া হয় রাসুল্লাহ সাল্লু প্রথম নিজে এর উপর আমল করেন আর সাথে সাথে লোকদেরকেও এই আমলের পথ দেখা দেখা যারা যারা রাসুলুল্লাহ সাল্লাসাল্লামের দাওয়াত গ্রহণ করেই মানল মানান আর আমলে সালেখ করল আমল আমল সাধারণ একটা শব্দ আমল অর্থ কাজ আমল অর্থ হল কাজ কাজ মানুষ যা কিছু করে সব কিছুই আমল এর মধ্যে সামিল আছে আমলে চালেখ আমলে ভালো আমল মন্দ আমল সবটি মধ্যে সামিল যখন এর সাথে যুক্ত হয় চালেখালে আমলে চালেখালে তখন এর অর্থ হয় ভালো আমল উত্তম আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল আর এর বিপরীতটাই হল আমলে সু। আল্লাহর হুকুম এবং রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লামের তরিকা অনুযায়ী যে আমল করা হয় সেটা হলো আমলে সালেখ আল্লাহর হুকুম আর রাসুলুল্লাহ সাল্লু আলাইসালামের তরিকার বাইরে যে আমল করা হয় সেই আমলের নাম হল আমলে মন্দ আমল যারা ইমান আনার পর আমলে সালেহ করে অর্থাৎ তাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবাহার পক্ষ থেকে পালনীয় যে সকল বিধান দেওয়া হয় सब गुरु ता पालन और आल्लर पक्ष सकल कर्म के, के निषिद्ध करा दूरे आल्ला आदेश गुरु ता पालन कर रसलुल्लाह सल्लाम तरीका अनुजी दुईटी गुण जो अर्जित हो তোমাদের মধ্য থেকে যারা ইমান আনে এবং আমলে সালে মধ্য থেকে তোমাদের মধ্য থেকে যারা যারা রাসুল্লাহ সাল্লাই যেভাবে ইমান এনেছেন এবং ইমান আনার দাওয়াত দিচ্ছেন যারা সেইভাবে ইমান আনে ल शिक्षा दी जाता शर्त क्योंकि पूरण करते तार इमान निर्ेदाल शेर बेदा मुक्त खालेसालनिष्ठ इमान हवा दरकार আল্লাহর প্রতি ইমান হবে একনিষ্ঠভাবে এর মধ্যে আর কোন কিছুর সংমিশ্রণ থাকবে না মানুষ মানুষ গুলামী করবে দাসত্ব করবে একমাত্র আল্লাহ হুকুম মানবে একমাত্র আল্লাহ আল্লাহ ভয় করবে একমাত্র আল্লাহকে আল্লাহর আজাবকেই তারা ভয় করবে এবং আল্লাহর আজাব থেকে বেঁচে থাকার জন্যই প্রাণপণ চেষ্টা করবে তাদের সকল আমলের বদলা একমাত্র আল্লাহর কাছেই প্রত্যাশা করবে সে ইমান যখন তাদের নিরঙ্কুশ হবে তখন তাদের আমলও বিশুদ্ধ হবে আমল বিশুদ্ধ হওয়ার পূর্ব শর্ত বিশুদ্ধ ইমান ইমান যদি নির্বেদাল হয় খাঁটি হয় সঠিক মানের ইমান যদি হয় তখন তার আমলটাও বিশুদ্ধ হয় যখন একজন ব্যক্তি পরিপূর্ণভাবে দুইটি কাজ সে সম্পন্ন করল করলো আল্লাহ তখন ওয়াদা কোন তাকে আল্লাহ দুনিয়ায় প্রতিনিধিত্ব দান করবেন করবেন আল্লাহ এখানে লামে সহকারে বলেছেন। এটা তো আরবিক গ্রামার টুকুরা এখন পড়ছো না জানা আছে এই লামে তাকিদ মুজারের সেগার শুরুতে বসে বসে কি করে তার নিশ্চয়তা প্রকাশ করে ভবিষ্যতে কোনো কর্ম সম্পাদন সংগঠিত হওয়ার বিষয়টাকে নিশ্চিত করে যে ভবিষ্যৎ যেটা হবেই হবেই এটা এই লামে এই আর নুনে তাকিদে বসে মুজারের সেগার শেষে না নুনে তাকিদ আবার দুই প্রকারের একটা সাকিলা একটা খাফিফা নুনে সাকিলা কি তসদিত যুক্ত নুন হল নুনে শাকিলা আর যজম যুক্ত নুন হল নুনে এ আ্ নুনে সাকিলা এনেস এনেছেন নুনে তাকি আর সেগার শুরুতে এনেছেন লামে তাকি এই লামে তাকি নুনে তাকি দুইটা তাকির যখন একথিত হয়। তাহলেহলে ওই কাজ থাককে সুনিষ্চিত একেবারে সুনিশ্চিত এ কোন বেচেক্রম হবে না আল্লাহ এথ বেখানে মধ্যেন লায়াতাখ লিফান নাহুম ফিল আ। তাদেরকে অবশ্য অবশ্যই তিনি জমিনে খেলাফত দান করবেন মানব সৃষ্টির আগেই আগেই লক্ষ্য করে আল্লাহ ঘোষণা করেছিলেন কল রব্বু ফিল মালা ইকাতি আল্লাহ ফেরেশ সম্বোধন করে বলেছিলেন धि मन फल परामर्श कर आया बला अवश्य अवश्य अल्लाह सिदांत घोषणा आल्ला घोषणा कर दिए फिर तक सिद्धांत दिल যে আমি সিদ্ধান্ত নিয়েছি জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণের সেখানে আল্লাহ আল্লাহ খলিফা বলে ঘোষণা দিয়েছেন আর সেই খলিফা কারা মানুষ আল্লাহ মানুষকে দুনিয়ায় এ খেলাফত দান করেছেন প্রতিনিধিত্ব দান করেছেন এর অর্থ কি আল্লাহ এই দুনিয়াটাকে যেইভাবে পরিচালনা করতে চান দুনিয়ার মানুষ কে আল্লাহ যেইভাবে পরিচালনা করতে চান আল্লাহর এই খলিফাগণ এসে তারা নিজেরা নিজেরা সেই আল্লাহ ইচ্ছা অনুযায়ী তারা নিজেরা চলবে এবং দুনিয়ার মানুষকে পরিচালনা করবে খলিফার কাছ থেকে আল্লাহ যেভাবে চান এই দুনিয়া দুনিয়াবাসীবাসী দুনিয়ার মানুষ কিভাবে চলবে আল্লাহ যেভাবে চান তারা যেন সেইভাবে চলে এবং অন্যকে সেইভাবে চালায় এরা হল খলিফা প্রতিনিধির কাজটা কি যে তাকে প্রতিনিধির দায়িত্ব দিয়েছে তার ইচ্ছা অনুযায়ী কর্মসম্পাদন করা প্রতিনিধির নিজস্ব কোন আলাদা কোনো চয়েস নাই সে নিজের পক্ষ থেকে কিছু চিন্তা করবে কোন ভাবনা করে কোনো মত করবে এই অধিকার অধিকারটা নাই বঞ্চ যেই মালিক তাকে প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়েছেন মালিকের ইচ্ছাই হল তার ইচ্ছা মালিক যেভাবে চান সেইভাবে সে চলবে এই হল খলিফা আল্লাহ বলছেন এই ইমানদার এবং আমলে সালে যারা করবে তাদেরকে তাদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে জমিনে খেলাফত দান করবেন প্রতিনিধিত্ব দান করবেন अल्लाहर प्रतिनिधित्वी दुनिया शक्ति सहकारे राष्ट्र क्षमताफल्ला जैसे प्रतिनिधित्व दान कर राष्ट्र कमता दाना तारा पूर्वे इमान साल अधिकारी तुगे पूरण करसुल्लाह सल्लाह अलहल्लमे अल्लाहम दिन के प्रतिष्ठित करें সারা দুনিয়ায় এর আওয়াজ পৌঁছে দেন একদিন আদিব রাসুল্লাহ সাল্লু আলহিস্লামের কাছে একদল প্রতিনিধি উপস্থিত হলেন তখন রাসুল্লাহ সাল্লু আলহিবা সাল্লাম আদিবনে হাতিমকে প্রশ্ন করলেন করলেন হে আদি তুমি কি হীরা নামক দেশ দেখেছো তখন আদি বললেন যে আমি দেখিনি তবে নাম শুনেছি তখন রাসুল্লাহ সাল্লাস এমন একদিন আসবে ওই হীরা নামক দেশ থেকে একজন রমণী রমণী একা একা উটের পিঠে সোয়ার হয়ে সে বাইতুল্লাহ এসে সোয়াফ করবে বাইতুল্লাহ বাবাফ শেষে সে নিরাপদে একা একা তার হীরা তার বাড়িতে পৌঁছে যাবে তার আসা যাওয়ার পথে কোন ধরনের আশঙ্কা থাকবে না এরপর তিনি বললেন বললেন এমন সময় আসবে আসবে যে সময় সময় পারস্য সম্রাট সম্রাটরা হরমুজের দনভাণ্ডার মুসলমানদের অধীনে চলে আসবে আদি এই কথাটা শুনে অবাক হয়ে বললেন যে পারস্য সম্রাট সম্রাট কিসরা ইবনে হরমুজের দনভাণ্ডার মুসলমানদের দোকানে চলে আসবে রাসুল্লাহ সাল্লাই বললেন যে হ্যাঁ তৃতীয় একটি কথা বললেন বললেন যে এত দন সম্পদ বেড়ে যাবে এই সম্পদ নেওয়ার মতো কোন লুক লোক পাওয়া যাবে না আদিবনে হাসিম বললেন বলেন রাসুল্লাহ সাল্ল আল্লামের দুইটি ভবিষ্যৎবাণী আমার জীবনে সংগঠিত হয়েছে আমি দেখেছি থেকে একজন রমণী একা একা উঠে উঠেছোয়ার হয়ে দীর্ঘপথ তাড়ি দিয়ে বায়তুল্লাহ হজ সম্পন্ন করে সে তার বাড়িতে ফিরে গেছে আরবের বিভিন্ন গুথের বিভিন্ন অঞ্চলের মেয়েরা নিরাপদে তারা রাস্তা পরিভ্রমণ করে তাদের সতীর্থ ল কোন আশঙ্কা তাদের থাকে না এটা আমরা প্রত্যক্ষ আর পারস্য সম্রাট সম্রাটের দনভাণ্ডার যখন মুসলমানরা উন্মুক্ত করে গ্রহণ করেন তার মধ্যে আমি নিজেও সামিল ছিলাম ওই ধনভাণ্ডার ভাণ্ডার হস্তগত করার সময়ে আমি নিজে উপস্থিত ছিলাম স্বয়ং আমি নিজেও সেই ধনভাণ্ডার থেকে মাল সম্পদ এনেছি আর তৃতীয় ভবিষ্যৎ বাণীটিও অবশ্যই প্রতিফলিত হবে যেহেতু দুইটা আদিম হাতিম বলেন আমার জীবদ্দশাই ঘটে গেছে আরেকটা রয়ে গেল গেল যে ধন সম্পদের পরিমাণ এত বেড়ে যাবে তা নেওয়ার মতো লুক পাওয়া যাবে না হয়তো রাসুল্লাহ সাল্লি সালামের এই ঘোষণাটা বাস্তবায়ন অবশ্যই হবে এটা এখনো হয়তো হয়নি গণভান্ডার এক সময় এমন হয়ে যাবে তবে আব্দুল আজিজের সময় একটা অবস্থা হয়ে গিয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজের সময় এমন অবস্থা হয়েছিল যে মানুষের দন সম্পদ এত বেড়ে গিয়েছিল গিয়েছিল জাকাত নিয়ে লোকজন গুরত কিন্তু নেওয়ার মতো লুক পেত না প্রাথমিক অবস্থা সেই সময়ও এটা ঘটে গিয়েছিলামের সাল্লামের সময় গুটা আরব মুসলমানদের দখলে চলে আসে মুসলিম শাসনের অধীনে চলে আসে আসে আশপাশের অঞ্চলামন বা এই অঞ্চলগুলো মুসলমানদের দখলে চলে আসে সিরিয়ার কিছু অঞ্চল মুসলমানদের দখলে চলে আসে অঞ্চলে রাসুল্লাহ বাহিনী প্রেরণের জন্য গঠন করে রেখেছিলেন যা প্রেরণ করার সময় তিনি পাননি হওয়ার পর তিনি রাসুলের সেই উদ্দেশ্য অনুযায়ী যেই বাহিনীগুলো গঠন করা হয়েছিল আবু বকর সেই বাহিনীগুলো প্রেরণ করেন আবু বকর রবি আনহুর সময়ে সেই পারস্যের দখল হয় তিনি খালেদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে বাহিনী প্রেরণ করেছিলেন পারস্যে তিনি উবাদা ইবনে সামিতের নেতৃত্বে দিকে তিনি ইবনে জার্রাকে প্রেরণ করেছিলেন সিরিয়ার দিকে এইভাবে অভিযানগুলো চলছিল আবু বকর রবজি আল্লাহর সময়ে পারস্য মিশর সিরিয়া ইরাক এ সকল অঞ্চল বিজিত হয় এবং বিজয়ের অভিযান চলতেই থাকে হজরত উমর সময়ে সেই রোম সম্রাটের ধনভাণ্ডার মুসলমানদের হস্তগত হয় এবং চতুর্দিকে ঋণের বিজয়ের বাহিনীগুলো ইসলামের পতাকা নিয়ে তারা সুটতে থাকেন মুসলমানদের উন্মুক্ত তরবারি সকল দিকে ছড়িয়ে পড়ে কুফারগন আত্মসমর্পণ করতে থাকে বিভিন্ন দিক থেকে অনেকেই তখন হাদিয়া তুফা গুলো পাঠাতে থাকে রাষ্ট্রপ্রধানরা মোদিনায় তাদের পক্ষ থেকে সে হাদিয়া প্রেরণ করতে শুরু করে আনুগত্যের নিদর্শন স্বরূপ হজরত উসমান রবি আল্লাহানহুর সময় এত ব্যাপকতা লাভ করে পশ্চিমে একেবারে আন্দালুসিয়া পর্যন্ত আর পূর্বে একেবারে চীন পর্যন্ত সর্বত্র ইসলামের পতাকা উড্ডীন হয়ে পড়ে সেটা উসমান রবি আল্লাহর সময়ে ইসলামের এই প্রতিষ্ঠা খেলাফক মুসলমানদের আল্লাহর এই ওয়াদা অনুযায়ী এমনভাবে দান করলেন বিশ্বব্যাপী ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়ে যায় কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে জায়গাটাতে সেটা হল উসমান রবিআল্লাহ শাহাদ মূলত মুসলমানদের আপার বিপর্যয় শুরু হয় হজরতে আব্দুল্লাহ সালাম সালাম উসমান রবিউল্লাহানহুকে যখন অবরোধ করা হয়েছিল তখন তিনি একটা ভাষণ দিয়েছিলেন তিনি বলেছিলেন বলেছিলেন তোমরা উসমানকে হত্যা থেকে বিরত হও তোমরা জেনে রাখো মদিনাবাসগণ তোমরা লাঞ্ছিত ছিল রাসুল্লাহ সাল্লু আলাই হিজরত করে মদিনায় আসার পর তোমরা সম্মানিত হয়েছিলে মদিনার মদিনার আল্লাহ ফেরাস তাদের পাহারা বসিয়েছিলেন যেই কারণে তোমরা নিরাপত্তা লাভ করেছ যদি তোমরা উসমানকে হত্যা করো সেই ফেরত চলে যাবে যাবে আর কেমত পর্যন্ত তার আর ফিরে আসবে না তোমাদের নিরাপত্তার জন্য যে উসমানকে হত্যা করবে তার হাত বিচ্ছিন্ন হবে হাসরের ময়দানে কাটা হাত নিয়ে এসে উঠবে তিনি বলেছিলেন বলেছিলেন আল্লাহর তর বাড়ি এখন কুশবদ্ধ আছে তোমরা যদি উসমানকে হত্যা করো করো আল্লাহর তর তখন কুশ মুক্ত হয়ে যাবে তখন তোমরা কেউ আর নিরাপদে থাকবে না মনে রাখবে যখন আল্লাহর কোন নবীকে হত্যা করা হয় এরপরে সত্তর হাজার লোক নিহত হয় একজন নবীকে হত্যা করার পর আল্লাহর তরবারি উন্মুক্ত হয় আর এই কারণে নবীকে হত্যা করার অপরাধের কারণে সেই জাতির মধ্যে পরস্পরের এত সংজ্ঞাত শুরু হয় এতে অন্তত সত্তর হাজার লোক নিহত হয় যদি কোনো খলিফাকে হত্যা করা হয় করা হয় তাহলে হত্যাকারীদের পঁয়ত্রিশ হাজার লোক নিহত হবে আব্দুল্লাহ সালাম এই কথা বলেছিলেন আসলে বাস্তবে তাই হয়েছিল হয়েছিল উসমান রাজুয়াল্লাহানহুর শাহাদতের পর মুসলমানদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ পরস্পরের মধ্যে শুরু হয়ে গেল হাজার হাজার মুসলমান এক মুসলমান অন্য মুসলমানের হাতে নিহত হয়েছিলেন এর তখন থেকেই নিরাপত্তা উঠে গিয়েছিল কিন্তু এর আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ যেইভাবে ফেলাপদ দান করেছিলেন করেছিলেন বিশ্বব্যাপী ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল ইসলামের বিজয় হয়েছিল সারা দুনিয়ার দনমান্ডার সব মুসলমানদের হস্তগত হয়েছিল হয়েছিল মুসলমানরা ব্যাপক প্রাচুর অধিকারী হয়েছিলেন সম্পদের অধিকারী হয়েছিলেন এটা আল্লাহর আল্লাহ চিরকাল ক্যামত পর্যন্ত আল্লাহর এই দুইটি ছুর পূরণ করবেন ইমান এবং আমলে সলেব তখন ওয়াদা পূরণ হবে রাসুল্লাহ সাল্লু বলেছেন বলেছেন এমন কোন যুগ অতিক্রান্ত হবে না যে সময়ে একটা ক্ষুদ্র দল দল আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ পরিচালনা করবে না কি তারা এই যুদ্ধ করতে করতেই তে আমত এসে যাবে হাদিসের বিভিন্ন বর্ণনায় এই কথাগুলো সামান্য তফাত করে বলা হয়েছে কোথাও বলা হয়েছে জালিমের তাদেরকে প্রতিহত করতে পারবে না এমনকি তাদের শেষ দলটি দাদ বিরুদ্ধে যুদ্ধ করবে এমন হাদিসেও বর্ণিত আছে جے اے دول پتے جتے عشاسل کم جا جیسم ایمن ایک دلبا سبس ہقر रसूल सल अली घोषणागुल আর আল্লা রিদা এই দুইটা শর্ত ইমান এবং আমলে ছালের শর্ত পূরণ করলে আল্লাহ দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতা দান করবেন যেইভাবে পূর্বে এই দুইটি শর্ত যারা পূরণ করেছিল তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে আল্লাহ তাদের দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন করবেন যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন অর্থাৎ আল্লাহ কোন দিন মনোনীত করেছেন ইসলাম ইসলাম আদীনা দিন আল্লাহ সুবাহান ঘোষণা করে দিয়েছিলেন আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম এবং আমার নিয়ামত তোমাদের জন্য সম্পূর্ণ করলাম আর ইসলামকেই তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম আল্লাহ এই ইমানদারদের জন্য যেই দিন মনোনীত করেছেন আল্লাহ সেই দিনকে সুপ্রতিষ্ঠিত করবেন এখানেও দেখেন লামে তাকিদ লুনে তাকিদ সহকারে বলা হয়েছে লামে তাকে নুনে তাকে চকারে বলা হয়েছে অবশ্যই অবশ্যই আমি সুপ্রতিষ্ঠিত করবে শুনেছেন এর আগে আমরা আলোচনা করেছি এই তামকিন এর মাস দর হল দর হল এর বাব হলো তো ফিল্ড থেকে এসেছে এই তামকিন এটা মুজারের টাকা বাবে তো ফিল্ড থেকে এসেছে शब्दी प्रतिष्ठित करकिन अर्थ शक्तिशाली मजबूत विजयी सकल अर्थे व्यवहित है शब्द आल्लावश्य अवश्य विजयी कर शक्तिशाली कर मजबूत करती कर दिन की आल्ला तनोत कर वें, वें, वें অর্থাৎ ইসলামকে এটা আল্লাহর আল্লাহর আল্লাহর এই দুনিয়ায় যত প্রকারের দিন চালু হোক মানুষ যত প্রকারের দিন দুনিয়ার মধ্যে আবিষ্কার করুক কোন দিনই স্থায়ীভাবে দুনিয়ায় প্রতিষ্ঠিত থাকবে না এ সবগুলো হল আজানে বাতিলা বাতিল দিন বাতিল দিন আর মানুষের তৈরি করা দিন দিন এত বৈপীত্বপূর্ণ একটার সাথে আর একটার সামঞ্জস্য নেই একটা জায়গায় মিল তাদের সেটা হল সেটা মানব রচিত মানুষের তৈরি একটি জায়গায় তাদের মিল এই দিনের মূল কথা হল পুফুরি এই দিনগুলো তৈরি করা হয় আল্লাহর সাথে কুফরি করে আল্লাহকে অমান্য করে নাফর মানি করে আল্লাহকে অস্বীকার করে স্বীকার এই জন্য এ সকল দিনের নাম হল কুফুরি দিন এগুলা বাতিল দিন আর এই কুফরি দিন তাদের তাদের সংখ্যা অনেক কিন্তু আল্লাহ বিপক্ষে আল্লাহর দিন ইসলামের বিপক্ষে মুসলমানদের বিপক্ষে তারা সকলে এক আল কুফর মিল্লাতুন সকলে তাদের পরস্পরের মধ্যে যত বিরোধ মতভেদ থাকুক না কেন কেন ইসলামের বিরোধিতার বেলায় সকলে এক প্ল্যাটফর্মে চলে আসে একই মিল্লাতের অন্তর্ভুক্ত আরেক দিক থেকে আল কুফর মিল্লাতুল ওয়াহিদা এরা কুফুরির ব্যাপারে সকলে এক সকলে তাদের ইহকাল এবং পরকাল এক জায়গায় দুনিয়ায় তারা কুফরির ক্ষেত্রে তারা এক তারা এক আর মৃত্যুর করে তারা জাহান নামের আগুনে একত্রিত হবে আল্লাহ মানুষের জন্য নিজের পক্ষ থেকে যেই দিন পাঠিয়েছেন সেই দিনের নাম হল ইসলাম ইননা ইন্নাদ্দাল্লাহল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল একমাত্র ইসলামী আল্লাহর ছাড়া অন্য কোনো দিন যে তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আফর ই এই সকল লোকেরা কি আল্লাহর দেওয়া দিন ছাড়া অন্য কোনো দিন তালাস করে চলছে অথচ আসমান এবং জমিনের মধ্যে যারা আছে সকলেই ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আল্লাহর দিন ইসলাম গ্রহণ করেছে তারা সকলেই মুসলিম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হল একমাত্র ইসলাম দিন আহমুল্লা দিন আল্লাহ তাদের জন্য যে দিনকে মনোনীত করেছেন সেই দিনকে তিনি অবশ্যই প্রতিষ্ঠিত করবেন শক্তিশালী করবেন বিজয়ী করবেন আল্লাহর আর এই বিজয়ের জন্য শর্তটা কি ইমান এবং আমলে ফলে এই দুইটা জিনিস করে ভালো করে খেয়াল রাখতে হবে وَلَا يُبَدِّلَنَّهُمْ مِن بَعْدِ خَوْفِهِمْ أَمْنَا ابن تعدير بيتكي نرى قطار دارا پوریبورتان کرده بئن ایکنو دیکن لامه تاكید نونه تاكید وَلَا يُبَدِّلَنَّهُمْ اللَّه تعدير جنّوه بشوهی پوریبورتان کرده بئن مِن بَعْدِ خَوْفِهِمْ أَمْنَا ভয় ভীতির পর নিরাপত্তা দিয়ে তিনি পরিবর্তন করে দেবেন তারা যে ভয় বীতির মধ্যে আছে এই বিতিকর অবস্থায় সবসময় সময় থাকবে না তাদেরকে এমন শক্তিশালী করবেন যে তারা আর ভয় করবে না নিরাপদে বসবাস করবে নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা চলে যাবে নিরাপদে গড় বাড়িতে বসবাস করবে সম্পদ সমূহ তারা নিরাপদে আহরণ করবে ব্যবহার করবে রাখবে সেখানে লুণ্টনের কোনো আশঙ্কা থাকবে না চুরি ডাকাতির আশঙ্কা থাকবে না সেখানে কারো গান মাল ইজ্জত হানি হওয়ার কোন আশঙ্কা থাকবে না কোন শত্রু তাদের উপর আক্রমণ করতে পারে এমন ভয়ভীতিও তাদের থাকবে না আল্লাহ তাদের এই ভয়ভীতিকে নিরাপত্তার দ্বারা পরিবর্তন করে দেবেন অর্থাৎ ভয়ভীতিকে একেবারে বিদুরিত করে দেবেন আর তাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দান করবেন এটা কিভাবে করবেন তাদেরকে শক্তিশালী করে তাদের রাষ্ট্র ক্ষমতা দিয়ে তাদের দিনকে তিনি বিজয়ী করে তাদেরকে সুসংগঠিত করে তাদেরকে শক্তিশালী বাহিনী গঠন করে सुसज्जित अस्त्र दिए तक के, के निराबा आक्रमण कर सहस करते दुनिया सकल शक्ति तर भय संत कथागुलू সেই কথাগুলো দেখেন প্রথম দুইটা কথা হল তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন দ্বিতীয় হলো আল্লাহ তাদের তাদের জন্য যে দিনকে মনোনীত করেছেন সেই দিন ইসলামকে তিনি বিজয়ী করবেন অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা তারা পরিচালনা করবে আল্লাহর মনোনীত দিন ইসলাম দ্বারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সেই ইসলামই হবে রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র সেই ইসলামের ভিত্তিতেই তারা রাষ্ট্র পরিচালনা করবে আর যখন তারা ইসলামকে তারা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে তখন তারা সকল ভয় বিটি থেকে মুক্ত হয়ে যাবে তাদেরকে ভয় দেখাতে পারে এমন কোন শক্তি আর থাকবে না সকল পরাজিত হবে পর্যুদস্ত হবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে সকলে সকলে মুসলমানগণ শক্তিশালী হয়ে যাবেন হয়ে এই জন্য তারা নিরাপত্তা লাভ করবেন তখন তারা কি করবে তারা শুধু আমারই অবাদতি করবে তারা আমার আর আমার সাথে কোনো কিছুকেই করে না অবস্থাটা কি হবে অ্যাবাদতি হবে শুধু আল্লাহর জন্য নির্ধারিত মানুষ আর কারো দাসত্ব করবে না গুলামি করবে না আর কারো কাছে তার উঁচু মাতানত করবে না কারো কাছে সে আত্মসমর্পণ করবে না করবে না কারো শাস্তিকে সে ভয় করবে না আর কাউকে পড়ুয়া করবে না সে আর কারো হুকুম মানবে না কারো আইন মানবে না কারো দেওয়া বিধান সে মানবে না শুধু মাত্র মাত্র আল্লাহ করবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করবে তার জীবনের সকল ক্ষেত্রে আর আল্লাহর সাথে কোন কিছু কি আর শরিক করবে না আল্লাহ সুবাহান হতা আলার সাথে যদি কেউ শরিক করে তাহলে তার এবাদত আল্লাহর উদ্দেশ্যে যে এবাদত করে সেই আবাদত সমূহ বাতিল হয়ে যায় এর কোন যা বদলা সয়াব সে আল্লাহর কাছে আর পায় না শির্কের কারণে তার সকল আমল বরবাদ হয়ে যায় এই জন্য খালেজ আল্লাহর এবাদত করার জন্য শর্ত একটা আল্লাহর সাথে কোন কিছুকে শরিক করা যাবে না আল্লাহ সুবাহ আহ প্রতি ইমান আনবে আনবে নিরঙ্কুশবাদে একনিষ্ঠবাদে আল্লাহর কোন সৃষ্টিকে আল্লাহর সত্তা বা গুণাবলী কোন একটি অংশকে অংশতেও অংশীদার বানাবে না আল্লাহর কোন গুণাবলীর কোন একটি অংশের সাথেও আল্লাহর কোন সৃষ্টিকে সংযুক্ত করবে না আল্লাহর সত্তা এবং গুণাবলী তার জাত এবং সিফাতকে শুধু আল্লাহর জন্য নিরঙ্কুশ শুনে সুনিনিষ্ঠ করবে আর সুনির্দিষ্ট করে সে একই বিশ্বাস আকিদার সাথে তার এবাদতি করবে যতক্ষণ পর্যন্ত এই মুমিনগণ আল্লাহর প্রতি এইভাবে নিরঙ্কুশ ইমান এনে শির থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে খালেসভাবে আল্লাহর এবাদতের উপর অটল থাকবেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ায় কোন শক্তি তাদেরকে তাদেরকে লাঞ্ছিত করতে পারবে না ইজ্জত সম্মান বিজয় সব আল্লাহর পক্ষ থেকে দান করবে না মনে রাখবেন রাষ্ট্রক্ষমতা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা বিজয় বিজয় মানুষের শক্তির উপর নির্ভর করে না এটা নির্ভর করে আল্লাহর সাহায্যের উপর আল্লাহর ফায় সালার উপর আল্লাহ যদি যদি কোন মুমিন বান্দাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার ইচ্ছা করেন তিনি কিভাবে দিবেন তিনি জানেন তিনি সকল বাধাগুলো দূর করে দেবেন আর আর দিনের বিজয়ের পথ থাকে তিনি সুগম করে দেবেন সহজ করে দেবেন বাধা মুক্ত করে দেবেন করে দেবেন এটা আল্লাহর ইচ্ছায় এটা হবে তাহলে এখানে প্রয়োজন আল্লাহর সাহায্য সাহায্য দিনের বিজয়ের জন্য শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটি সেটা হল সেটা আল্লাহর সাহায্য পাওয়ার পাওয়ার যোগ্যতা অর্জন করা আল্লাহ আল্লাহ অপাত্রে দান করেন না করেন আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত হলে আল্লাহ সাহায্য করেন আল্লাহ কাদেরকে রাষ্ট্রকমতা দান করবেন আল্লাহ যখন দেখবেন এমন মুমিনরা তৈরি হয়েছে তাদের ইমানের মান সাহাবাদের ইমানের মানে উন্নীত হয়েছে অর্থাৎ তারা তারা আল্লাহ ছাড়ার কারো এবারতি করে না আল্লাহর কাছে তার পরিশ্রমের বিনিময়ে চাওয়া ছড়া আর কারো কাছে চায় না আল্লাহর আমানত সমূহ তার কাছে যখন পৌঁছে সে আমানত দাঁড়ির সাথে সে আমানতকে সুরক্ষা করে এই উপযুক্ত হওয়া বলতে কি বুঝায় আমি সহজে একটা উপমা দেই মনে করেন আমরা যারা আছি আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিলেন প্রথমই আমরা দেখতে পাবো পাবো কি দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদের পাহাড় নিজেদের পায়ের নিচে লুটা লুটি করছে সেখান থেকে যা ইচ্ছা তাই লুটে পুটে নেওয়া যায় এই সুযোগ হয় সুযোগ যাওয়ার জন্য এই যে তাগুতের বিভিন্ন দলগুলো প্রতিযোগিতা কেন করে এই সম্পদ সম্পদ জন্য আর একবার ক্ষমতায় গেলে তার চোদ্দ গোষ্ঠীর ব্যবস্থা হয়ে যায় হাজার হাজার কোটি টাকা এক একজন লুণ্টন করে নেয় এই সুযোগটা আসে এখন একজন ব্যক্তি ইমানদার হওয়ার পর সে যখন দেখবে এত বিপুল সম্পদ তার পায়ের কাছে লুটুপুটি খাচ্ছে এই সম্পদের প্রতি তার বিন্দু মাত্র লুপ করবে না করবে না সে রাখবে এই সম্পদ আমার নয় এই সম্পদ কোটি কোটি মুসলমানের সম্পদ কোটি কোটি মানুষের সম্পদ এই সম্পদ আমার নয় এই জন্য সে এই সম্পদটাকে সে মনে করবে সে শুধু আমানত দ্বার এখান থেকে নিয়ম তার জন্য যতটুকু নির্ধারিত এর বাইরে একটি পয়সাও সে গ্রহণ করবে না এমন ইমান কি হয়েছে আল্লাহ দেখবেন এমন ইমানের অধিকারী কয়জন আছে যদি এমন ইমানের অধিকারী না হয় তাহলে এই ইমানের দাবিদার লোকদেরকে বিপদে আল্লাহ ফেলতে চান না যেই দায়িত্ব পালন করার যোগ্যতা তাদের হয়নি ওই ওই দায়িত্ব দিয়ে তাদেরকে বিপদগামী করা হবে এই জন্য আল্লাহ দয়া করে তাদেরকে দায়িত্বটা না দিয়ে বরং তাদেরকে আরো পরীক্ষায় ফেলেন কষ্টে ফেলেন নির্যাতিত করে নিষ্পেষিত করেন আল্লাহ তাদেরকে কষ্ট দিয়ে ওই তাদের ইমানের উপর অটল রাখেন দয়া করে যদি তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিতেন তাহলে সে পথ হারা হয়ে যেত তার ইমান যেহেতু ওই মানে কোন উন্নীত হয়নি পরের সম্পদের প্রতি লুপ থেকে যেহেতু এখনো মুক্ত হতে পারেনি সেহেতু আল্লাহ তাকে এই দায়িত্বটা দেবেন না রাষ্ট্র ক্ষমতা আসলে সুন্দরী মেয়েরা তার রূপ লাবণ্য নিয়ে ওই দরজায় করা নাড়বে এই সুযোগ আছে সেই শক্তি থাকলে থাকলে এই মেয়েরা এইভাবে অতিশহ যে পাওয়া যায় পাওয়া যায় মানুষ দুনিয়ার লুবনীয় দুইটা জিনিস সম্পদ এবং নারী এই দুইটা লুবনীয় সম্পদ মানুষের দরজায় এসে করা না সেই সময় সে আল্লাহকে ভয় করে ভয় করে পুরো নারীর দিকে দৃষ্টি দেওয়া থেকে নিচেকে হেফাজত করতে পারবে ইমানের কোন পর্যায়ে উন্নীত হলে আল্লাহটা জানেন দেখেন তার ইমানটা কোন পর্যায়ের পর্যায়ে ইমান ওই পর্যায়ে যাওয়ার আগে যদি তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন তাকে বিপদগামী করে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই সম্পদ এবং নারী তৈরি হয়ে আছে যদি আল্লাহ তাদেরকে রাষ্ট্র দিয়ে দেন তাহলে ইমানের দাবি করার পর তারা জান্নাতে যাওয়ার পরিবর্তে হবে জাহান্নামি আর দুনিয়ার মানুষের সামনে একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে এরা ইসলামের নাম নিয়ে এরা পাক্কা মুসলমান দাবি করে তারা রাষ্ট্রক্ষমতায় গিয়ে এই আ কাম করেছে দুনিয়ার মানুষের মানুষের কাছে ইসলাম তখন একটা গৃণার পাত্র হয়ে যাবে আল্লাহ সুবাহান এত সুবিজ্ঞ জ্ঞানী তিনি এগুলো পর্যবেক্ষণ করছেন মানুষের অন্তর্নিহিত ভাবটাও তিনি দেখছেন সে কি করবে আমরা এখন কোন অবস্থায় আছি আমরা জানি কিন্তু আগামী দিনে আমাদের অন্তর কেমন হবে বিমান কোন পর্যায়ের হবে আমল কোন পর্যায়ে হবে আল্লাহ ওটাও দেখেন তিনি ওটাও জানেন এটাও এই জন্য আল্লাহ রাষ্ট্র ক্ষমতা প্রদান করার জন্য এই দুইটা শর্ত যদি বান্দা পূরণ করে ওই পর্যায়ে যদি উন্নীত হয় তাহলে আল্লাহ তাকে এই ক্ষমতাগুলো দান করবেন না আল্লাহ তার দিনকে বিজয়ী করবেন মিথি করে দিয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করবেন আর তখন তারা শুধুমাত্র আল্লাহ দিয়ে বাদতি করবে আল্লাহর সাথে কোনো কিছুকে সরিক করবে না কমান ফা হুমুল আর যারা যারা তারাই হচ্ছে ফাসির সম্প্রদায় এর কি আল্লাহ তাদেরকে দুনিয়া রাষ্ট্র ক্ষমতা দিলেন তারা যেই দিন গ্রহণ করেছিল যেই দিনের অনুসারী বলে দাবি করেছিল সেই দিন ইসলামকে আল্লাহ বিজয়ী করলেন তাদের ভীতিকর অবস্থাকে দূরীভূত করে নিরাপত্তা দান করলেন এরপরও যদি তারা কুফুরি করে আল্লাহর হুকুমের অবাধ্য হয় আল্লাহর নাফরমানি করে আল্লাহ আল্লাহ তাদের উপর যে আমানত অর্পণ করেছেন সেই আমানতের খেয়ানত যদি তারা করে তাহলে এর চেয়ে বড় পাপা আর কেউ নেই এরাই হচ্ছে পাপিষ্ট আর এই পাপাছড়ের দরজাটা কুলে গিয়েছিল উসমান রাজিয়াল এর এরপরই মুসলমানদের মধ্যে জয় এসে গিয়েছিল এখনো যদি যদি আল্লাহ তার দিনকে বিজয়ী করেন আর বিজয়ী করার পর যদি আল্লাহর দিন মানার সুযোগ পেয়ে কেউ সেই দিন না মানে না মানে দিনের হুকুম অনুযায়ী জীবন পরিচালনা না করে না করে সে হল ফাসিপ ফাসিপ বা পিষ্ট রাসুল্লাহ আলি সাল্লাম নাই তার লামান নাই আর যার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা হয় না তার নাই নাই। তার যদি কেউ আমান খেয়ানত করে বুঝতে হবে তার ইমান নাই ইমান চলে গেছে আর যে আল্লাহর সাথে কৃত ওয়াদা আল্লাহর কাছে ওয়াদা করলো করলো শুধু তোমারই আবাদতি করি তোমার সাথে কাউকে আমি শরিক করি না করি না যেইভাবে সুরায় ফাতে হয় আমরা একনিষ্ঠ ভাবে ঘোষণা দেই আমরা শুধু মাত্র তোমারই গুলামি করি আবাদতি করি দাসত্ব করি আর আমরা মাত্র তোমারই কাছে সাহায্য চাই এবাদত এবং সাহায্য চাওয়ার কথাটি আমরা এত নিরঙ্কুশকারে বলি মাত্র তুমারই কাছে আল্লাহর সাথে আমাদের একটা বান্দা যখন এই ঘোষণাটা দেয় তখন আল্লাহ জবাব দেন হা আব্দি এটা আমি এবং আমার বান্দার মধ্যে একটা চুক্তি হিসেবে সম্পাদিত আর আমার বান্দার জন্য তাই রইল সে আমার কাছে যা চাইল সে ইয়াকুদু ইয়াকিমকে কেউ ইসমিয়া আদম বলেছেন বলেছেন এবং এই আয়াতটি আল্লাহর সাথে বান্দার নৈত্যপূর্ণ অবস্থা অতি নিকটে আল্লাহর সাথে একটা সম্পর্ক গভীরভাবে জড়িয়ে দেয় এই ঘোষণার মাধ্যমে বান্দা যখন বলে আর আল্লাহ সাথে সাথে জবাব দেন হা দা বাইনি আব্দি এই চুক্তিটা আমি আমার বান্দার মধ্যে সম্পাদিত হল আল্লাহর সাথে যখন আমরা এই চুক্তি সম্পাদন করলাম এটা হলো একটা প্রতিশ্রুতি চুক্তি চুক্তি যে আল্লাহর সাথে কৃত সেই চুক্তি লঙ্ঘন করবে সে মূলত দিন থেকে বহিষ্কার হয়ে গেল আল্লাহ দিনের বাইরে চলে গেল সেই প্রকৃত পক্ষে এই জন্য আল্লাহর সাথে আমরা চুক্তি করলাম আমরা তোমার প্রতি প্রতিমা নেছি তোমার দিন গ্রহণ করেছি আমরা তুমি ছাড়া আর কারো এবার দুটি আমরা করব না তোমার সাথে কোনো কিছুকে শরিক করব না আমরা সকল ক্ষেত্রে সাহায্য একমাত্র তোমারই কাছে চাই। আল্লাহ তখন হয়তো বলবেন যে ঠিক আছে তোমরা যেহেতু তাহলে আমি তোমাদেরকে দুনিয়ায় একটি রাষ্ট্র ক্ষমতা দিলাম মতা দিনকে তোমাদের জন্য বিজয়ী করে দিলাম দুনিয়ার জীবনটাকে তোমাদের জন্য আমি নিরাপদ করে দিলাম এখন তোমরা শুধু আমারই আবাদতি করো আর কোন কিছুকে আমার সাথে শরিক করো না কিন্তু আল্লাহ যখন দিলেন দেওয়ার পর যদি কেউ কুফুরি করে এই ওয়াদা থেকে সরে আসে আল্লাহ তাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিলেন। তখন আল্লাহর হুকুম অনুযায়ী রাসুলের তরিকা অনুযায়ী এখন আর রাষ্ট্র চালায় না তার মন গোড়া মত পথে চালায় সুবিধা অনুযায়ী তার সুবিধাবাতি নীতি অবলম্বন করে দুনিয়ায় তখন বুক বিলাস করে রাষ্ট্র পাওয়ার পর দুনিয়ায় যখন পা মধ্যে নিজেকে ডুবিয়ে দেয় তখন আল্লাহ সুবাহান এই পাপিষ্ঠ সম্প্রদায়কে আর রাষ্ট্রকমতায় রাখেন না তাদেরকে তখন ক্ষমতা তাদেরকে লাঞ্ছিত করেন দুনিয়ায় এবং তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা করছেন কালে তো আল্লাহ সুবাহান এই আয়াতটিতে এত সুন্দর সুনিশ্চিত ঘোষণা দিয়েছেন দুইটি গুণ অর্জন করলে আল্লাহ এই দুনিয়ার মধ্যেই এর বিনিময় গুলো দান করে দেবেন ইমান এবং আমলে সালের শর্ত করলে পূরণ দিবেন দিনে হক ইসলামকে তিনি বিজয়ী করবেন সকল প্রকারের ভীতি দূর করে দেবেন শত্রুদের শক্তি ধাপটকে তিনি ধ্বংস করে দেবেন করে দেবেন মুসলমানদেরকে করে তাদেরকে নিরাপত্তা দেবেন এখন মুসলমানদের কাজ হল কি তারা শুধু আল্লাহরই আবাদতি করবে তাদের কথায় কাজে ব্যক্তি জীবনে পারি যে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে অর্থনৈতিক জীবনে ব্যবসায়িক জীবনে শিল্প কারখানায় তাদের বিচার আদালতে রাষ্ট্র সকল ক্ষেত্রে তারা আল্লাহরই আবাদতি করবে আর আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না না কিন্তু যদি আর ব্যতিক্রমতা করে ফেলে আল্লাহ সাথে সাথে তাদেরকে পাক্কাও করবেন এই পাকড়াও থেকে তখন আর কেউ বাঁচতে পারবে না এই পাকড়াও এমন নয় দুনিয়াই তাদেরকে শাস্তি দিয়ে শেষ করে দেবেন তা নয় তাদের এই পাতাছরের কারণে পরকালে তাদের জন্য আগাদের ব্যবস্থা করা রাখা হয়েছে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীল আল্লাহ জাকে খান তাকে দান করেন আর তাকেই দান করেন যে এর উপযুক্ত হয় ইমান এবং আমলের মাধ্যমে সেই যোগ্যতার অধিকারী হয় আর কার ইমান এবং আমলে সালে ওই পর্যায়ে পৌঁছে গেছে আল্লাহ আর তার এলিমের ভিত্তিতে তিনি দান করবেন তাহলে আমাদের কাজটা কি দুনিয়ায় যদি মুসলমানদের ইজ্জত সম্মান ফিরিয়ে আনতে হয় আল্লাহর দিনে হক ইসলামকে দুনিয়া যদি প্রতিষ্ঠিত করতে হয় কুফারদেরকে দুনিয়া থেকে যদি নির্মূল করতে হয় তাহলে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা খালেসভাবে ইমান আনা শির্ক মুক্ত ইমান এনে আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা কাজের মাধ্যমে আল্লাহর প্রতি ইমানের প্রমাণ দেওয়া যদি আমরা তা করতে পারি আল্লাহ অবশ্যই দুনিয়ায় রাষ্ট্রতমতা দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন রাসুল্লাহ সাল্লাই বাণী করেছেন ভবিষ্যতে হওয়ার কোনো বিষয় বলেছেন এটা রাসুল নিজে বলেননি আল্লাহ রাসুল সাল্লু আলাই যতটুকু ভবিষ্যতের বিষয় জানান ততটুকুই তিনি বলেন এর বাইরে তিনি কিছু জানেন না রাসুল্লাহ সাল্লি স্লাম বাণীমূলক যেই কথাগুলো বলেছেন এগুলা আল্লাহ উনাকে জানিয়েছেন আর আল্লাহ আল্লাহ যা জানিয়েছেন সেই কথাগুলি উনার মুখ দিয়ে প্রকাশ করেছেন রাসুল নিজের নিজের স্বয়ং স্বয়ং যোগ্যতা বলে কিছুই তিনি জানতেন না ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর জানানো কথাই তিনি প্রকাশ করেছেন আর এরা তো খারিজি সম্প্রদায় সম্প্রদায় খারিজিদের গুণাবলী আছে কিছু বৈশিষ্ট্য আছে খারিজিরা দিনের মধ্যে এমন কঠোরতা করত তাদের ঘোষণা ছিল ইনিল ইল্লা তাদের প্রথম দাবি ছিল উসমানের হত্যাকারীদেরকে হত্যা করার বিচার করার দাবি বিষয়টা এমন ছিল যে আলী রাউজ আল্লাহ আনহু তিনি খলিফাতুল মুসলিম মুসলমানদের মধ্যে বড় ধরনের আরো সংঘাত এবং যুদ্ধের আশঙ্কা করায় তিনি এখান থেকে তিনি বিরত ছিলেন তখন এই খারিজি সম্প্রদায় তারা কঠোরতা করে ইনিল হুকম ইল্লা ল এই ঘোষণা দিয়ে তার কাছ থেকে বের হয়ে গিয়েছিল তাদের মধ্যে খুলাফায় রাশেদিনকে তারা মুনাফিক বলে আবু বকর উমর উসমান আলী তাদেরকে তারা মুনাফিক বলে তাদের কাউকে তারা কাফিরও বলে এবং এই আয়াত আমি যে আজকে আলোচনা করলাম এই আয়াতের প্রেক্ষিতে খারিজি এবং রাফিজিগণ তাদের যে আকিদা পোষণ করে সেই আকিদা হলিদা হল ইসা আলাহ সালামের আগমনের মাধ্যমে এ আয়াত প্রমাণিত হবে প্রতিষ্ঠিত হবে এর আগে কখনো হবে না এটা হল তাদের আকিদা অর্থাৎ রাথুলের পরে আবু বকর উমর উসমান আলীর খেলাফতকে তারা অস্বীকার করে তারা মনে করে যে দিন এখন বিজয়ী হয়নি দিন বিজয়ী হবে ইসা আল্লাহ ইসলামের মাধ্যমে এটা হলো খারেজি এবং রাফিজিদের আকিদা এবং তারা মুসলমানদেরকে কাফের মনে করে তাদের করে যারা আকিদা পোষণ করে তাদেরকেই শুধুমাত্র তারা মুসলিম মনে করে তারা এত কঠোরতাো করে কবিরা গুণা করলে মুসলমানদেরকে কাফের মনে করে অথচ আহলেদ সুনাম জামার আকিদা হল কি কবিরা গুণার কারণে কেউ কাঁপের হয় না এবং কবিরা গুণার কারণে কেউ চিরস্থায়ী জাহান নামে হয় না কবিরা হয়ে যায়। কিন্তু খারিজি এবং রাফিজিগণ আঁকিদা পোষণ করে কবিরা গুনা করলে মানুষ কাফের হয়ে যায় হয়ে যায় দ্বারা আর মাফ হয় না এই ধরনের কঠোর আঁকিদা গুলো মধ্যে আছে তারা সাধারণ মুসলমান থেকে সম্পূর্ণ আলাদা থাকে মুসলমানদের ছুটো কাট ভুল ত্রুটি তাদের কাছে কবিরা গুণা ছুট গুনাকে তারা বড় গুণা মনে করে তাদের এই কঠোরতার কারণে তারা দিন থেকে খারিজ হয়ে গিয়েছে যেমন হুনাইনের হুনাইনের গলিমতের মাল বন্টনের সময়ে যে ব্যক্তিটি বলেছিল যে এই বন্টনের মধ্যে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয় নাই রাসুল সাল্লু আলাইহসাল্লাম রাগান্বিত হয়ে বলেছিলেন বলেছিলেন আল্লাহ মুসাল্লাহিসাল্লামকে মাফ করুন তার জাতির লোকেরা তাকে এরছে বেশি কষ্ট দিয়েছে আমি যদি ইনসাফ না করি আমার পরে ইনসাফ কে করবে তখন হজরত উমর বলেছিলেন্লাহি সালকে অনুমতি দেন আমি তিনি বললেন যে না আমি আশঙ্কা করি তার গুপ্তের মধ্যে এমন লোকের আবির্ভাব হবে তাদের কোরআন তেলাওয়াতের কাছে তোমাদের তেলাওয়াত নগণ্য মনে করবে তাদের সালাতের কাছে তোমাদের সালাতকে নগণ্য মনে করবে তাদের সিয়ামের কাছে তোমাদের সিয়ামকে নগণ্য মনে করবে কিন্তু তাদের অন্তর থেকে ইমান এইভাবে দূর হয়ে যাবে যেইভাবে দনুক থেকে তীর দূরে নিক্ষিপ্ত হয়ে যায় আমি যদি তাদের নাগাল পাই নিজ হাতে তাদেরকে হত্যা করব এরা হল খারিজি ওই তার বংশ থেকেই খারিজিদের জন্ম হয়েছিল সেই খারিজিগঞ্জ ভ্রষ্ট একটি জাতি তারা দিনের ক্ষেত্রে খুব কঠোরতা করে এবং নিজেদের চড়া অন্য সকলকে কাফের মনে করে এবং খুলাফাইরা সেদিন কেউ তারা মুনাফিক মনে করে এবং কাফেরও মনে করে এবং আল্লাহ দিনের বিজয় নিশা সালামের আগে দুনিয়ায় কখনো হবে না এই আঁকিটা পোষণ করে এরা হল খারিদি খারিদি হ্যাঁ চারিদিকে একটা অংশ এই শিয়াদের আসারিয়া আসারিয়া এরা হল বারোটা আকিদাগত বারোটি দল তাদের মধ্যে এদের মধ্যে কয়েকটা দল আছে সরা সুরিয়ে এই কারণে তারা তারা আলী রাজিয়াল্লাহ মানহুর ব্যাপারে আকিদা পোষণ করে যে নবুয়তের উপযুক্ত ছিলেন হজরতে আলী জিব্রাইল সালা ভুল করে রাসুল্লাহ সাল্লকে দিয়েছেন আলীকে ফেলাফতের দায়িত্ব না দিয়ে আবু বকর খলিফা হয়ে আলু বকর এখানে কুফরি করেছেন এই তারা আবু বকরকে তারা কাফের মনে করে তারা তাদের দাবি ছিল আলী রাজিয়ালেরাসুলের চাচাত নিজের মেয়ের জামাই। নিজের গুত্রের বংশের গনিষ্ঠতম ব্যক্তি এই কারণে তারা আহলে খুব প্রশংসা করে এই এজন্য এদের কুফটির ব্যাপারে সন্দেহ নেই কিন্তু কিছু আছে তারা সরাসরি এই ধরনের মনে করে না করে সেইগুলোকে সরাসরি আমরা কাফের বলি না অন্য আকিদাগত ত্রুটি বিচ্ছুতি তাদের আছে কিন্তু এর মধ্যে তাদের হারিজি গ্রুপও আছে এদের মধ্যে আর কোন প্রশ্ন নাই সুবাহানা করল্লাহ বিহান দিকে আছে